السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله, <الحمد لله> نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم লালক সদকা হু লি লজি দুশ্বরীপুরি অম করতেছি মহান রব আলিনের দরবারে আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসের রহমতের তৃতীয় দিনে অনেক আলেম ওলামা অনেক তলেম অনেক জাকিরিন অনেক সহাদ বন্দাদেরকে নিয়ে আল্লাহ উত্তম মজলিশে বসার তৌফিক দান করলেন নফল তানবরি আলহামদুল্লাতবন্দিগি আপনি করবেন কবুল কৃতু যেই পরিমাণ লাভবান সব পাবেন অল্প সময় সাদেকিন বন্দাদের সঙ্গে যদি সময় কাটাতে পারে। তার চেয়ে বেশি লাভবান হওয়া যায় সহবাতে স লেহতরা স লেহকুণার সহবাতে তেহতোরা তেহকুণার সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গব নাশ আগুনের কাছে যদি যাওয়া হয় আগুনের একটা ধাপ বা তার একটা ক্রিয়া আপনার আমার শরীরের ভিতরে লাগবেই বরফের কাছে যদি যাওয়া হয় বরফের একটা ক্রিয়া ঠান্ডা এইটা আপনার আমার মধ্যে লাগবে ঠিক এইভাবে কেউ যদি জাকিরিনদের সঙ্গে নামাজিদের সঙ্গে আল্লাহ আল্লাহদের সঙ্গে সাদিকিনদের সঙ্গে যদি আপনি অল্প সময় কাটাতে পারে তারও একটা ক্রিয়া আপনার ভিতরে ঢুকবে আল্লাহ হাবি সালামের দরবারে হাঙ্গালা রহা রা করছে দেখা ভাই হাঙ্গালা কোথায় যাও কলে আমি হাঙ্গালা তো মুনাফেক হয়ে গেছে কলে তুমি মুনাফেক হয়ে গেছো কোথায় রওনা করছো কলে আল্লা রসুলের দরবারে রওনা কল তুমি মুনাফেক কিভাবে হইলা আমি যখন আল্লাহ রসুলের বাড়ি ঘরে ওই অবস্থা আমার আর থাকে না আল্লাহ হাবিবের সামনে এক অবস্থা বাহিরে আর এক অবস্থা এটা তো চরিত্র আমি তো মুনাফেক হয়ে গেছি উমর রদি আল্লাহ বলেন যে ভাই হানজালা তাহলে আমিও তো মোনাফেক হয়ে আমার তো একই অবস্থা চলো আমরা একত্রে চলবো আল্লাহ হাবি সাল্লামের কাছে গেছে আল্লাহ হাস হই হানজালা ওমোর কেন আসছ কলে হুজুর আমরা তো মোনাফেক হইছি কলে কেমনে হইলা হইলে হুজুর এই অবস্থা আপনার সামনে এক অবস্থা বাহিরের এক অবস্থা তখন আল্লাহ রসী সাল্লা সাল্লাম বললেন এতে তোমরা মোনাফেক হও নাই আমার সামনে থাকা অবস্থা এই অবস্থায় সবসময় যদি তোমাদের থাকত তাহলে রাস্তায় রাস্তায় ফেরে তারা তোমাদের পাড়েছে পাখা বিছাই এই অবস্থা থাকাও সম্ভব না আর আশা করাও ঠিক না হ্যাঁ তাহলে সৌবাগ এমন একটা জিনিস যে একটা মানুষের জীবনের অবস্থান পরিবর্তন ঘইটে যায় আমার অনেক নতুন ভাইরা আসছেন এখানে আলহামদুলিল্লাহ দুই দিন তিন দিন আপনাদের কাটেও গেছে দেখেন আপনার বাড়ির থাকা অবস্থার এখানে আসা অবস্থায় আপনার পরিবর্তন আসছে কিনা দেখবেন দিন আর রাত্র পার্থেক্য এসে গেছে এই জন্যই কিতাবের ভিতরে আসছে যে খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি না করিয়া গর্থের ভিতর থেকে একটা জাতিসাপ যেটা গোখরা সাপ বলা হয় বিষক্ত সাপ তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো কারণ বিষক্ত সাপ যদি তোমাকে আঘাত করে তোমার যদি ইমান থাকে তুমি যদি মারা যাও শহীদ দরজা পাই বেহেসে যাইতে পারবা আর খারাপ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে তাইলে তোমার ইমানের উপর আঘাত করবে তোমার ইমান ধ্বংস করবে আর তোমার ইমান ধ্বংস অর্থই হইল চিরতর এর জন্য সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে খারাপ চরিত্রের লোকদের সঙ্গে করা যাবে না তাদের সঙ্গে উঠা কষা করা যাবে না তাদের সঙ্গে অত পিতলে খাতির লেখা যাবে না তাদের সঙ্গে অত সময় কাটানো যাবে না হ্যাঁ সদেকিন বন্দাদের সঙ্গে আমাদের সময় কাটাইতে হবে কথা ঠিক না এই জন্য আমার বাজানদেরকে বলবো তালিম তর্বিয়াতে আসছেন রমজান মাস তিনটা ভাগে ভাগ করছেন আল্লাহ রসুল সাল সাল্লাম আমাদেরকে শুনাইছেন প্রথম দশ দিন রহমাতে ভরা দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতে ভরা তৃতীয় দশ দিন বিশেষ করে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করার জন্য রাখছেন তাইলে প্রথম দশ দিন রহমাতে ভরা আজকে দুই রমজান শেষ হইয়া তৃতীয় রমজানে পড়লাম অর্থাৎ রহমাতের তিন দিন যাইতেছে আমরা জানি না আমরা রহমত পাইলাম কিনা এখন অনেক হয়তো বা মনে মনে বলতে পারেন হুজুর আল্লাহর রহম্মত কি শুধু রমজানের জন্যই অন্য সময় নাই আল্লাহর রহমত সব সময়ের জন্যই আছে কিন্তু এইটাকে বলা হয় স্পেশাল শব্দটা কি স্পেশাল শব্দর অর্থই হলো কোনো নিয়ম টিওম নাই নিয়ম সারা রহমত আসতে থাকবে সেই সময়টা হলো রমজান মাসে প্রথম দশ দিন এই প্রথম দশ দিন রহমতে ভরা আজকে তিন দিন যাইতেছে জানি কি জানি না আমরা রহমত আল্লাহর পক্ষ থেকে পাইলাম কিনা কথা ঠিক না এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাই বারবার প্রায় আলোচনা এই কথাটা স্মরণ করাইতেন অমর ফারুক রানু অর্ধেক দুনিয়ার রাজা তো এই বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা ফারুক আমির তার ইতিহাস পড়লে দেখবে তিনি ঈদের দিন ঈদ মানি খুশি ঈদ মানি খুশির দিন তিনি ঘরের দরজা বন্ধ করিয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দে লোকেরা বলে আমিরুল মোমিনীর ঈদ মানি খুশি প্রত্যেকটা জাতির একটা খুশির দিন আছে একটা পর্ব আছে সবাই আছে আমাদের খুশির পর্ব হলো ঈদের দিন আজকে আমরা খুশি করব আর আপনি ঘরের দরজা বন্ধ করে খান দেন আমিরুল মোমিন বলতেছেন যে তোমরা স্মরণ রাখো আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যে বলছিলেন আমিন জিব্রাইসাল্লাম দোয়া করছিলেন আল্লাহ রবুল্লাহ আলম দোয়া শিক্ষা দিছিলেন যার উপরে থেকে রমজান মাসের রোজা চলিয়া গেল সুযোগ পাইয়াও যদি গুণা মাফ করাতে না পারে তার ধ্বংস হোক এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই আমি অমর তো জানি না আমার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেছে আমি আমার গুণা মাফ করাইতে পারছি কিনা এই জন্য আজকে ঈদের দিনও সুযোগ আছে আজকে আল্লাহ রব্ুল্লাহ আলমিন ওইভাবেই গুণা মাফ করবে এই আমি একটু কাইন্দেক এটা দেখি যে আমি আমার গুণা মাফ করাইতে পারে কিনা যেই মামলার তববির ওই মামলারও কিন্তু না মামলার যদি তব্বির না থাকে ওই মামলার খালাস এসে আশা করা এই জন্য আমার বাজানদেরকে বলবো যে রমজান মাসের আজকে তৃতীয় দিন রহমতের তৃতীয় দিন আমাদের থেকে যাইতেছে জানি না পাইলাম কিনা আমার আব্বাজান এর তো শক্তি নাই মা কেটাইনে দুধ খেয়েবে এই মার থেকে কোন কাজ জোর জবরদস্ত আদায় করবে এই শক্তি কি বাচ্চার আছে কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র সেই অস্ত্রটা কি কান্না কান্না সুখের পানি যখন বাচ্চা ওয়া করে কান্না শুরু করে তখন মা কাজ হাতে থেকে যায় কাজ মাস কাজ হাতের থেকে ফেলাই দৌড় দেয় বাচ্চা কান্দে মা সহ্য করতে পারে যাই হ্যাঁ তখন মা সন্তানকে কোলে নেয় আদর করে সুমাদে আদর করে সুমা দেয় তোমার তোমাকে কষ্ট দিচ্ছে ঠিক বন্দামান আল্লাহকে পাওয়া এই শক্তি বন্দামান মধ্যে নাই আছে এই তা আল্লাহ রব্বুল আলমীনকে বন্দাবান্দি কেমনে পাইবে আল্লাহ রব্বুল আলমকে বন্দাবান রাজি খুশি কেমনে করবে আল্লাহু এক সন্তান যেরকম নাকি মা কে পাওয়ার জন্য বাপকে পাওয়ার জন্য এক পাও দুই পাও ঠাস করে দেয় পড়ার সঙ্গে সঙ্গে বাপ মা দৌড় দিয়ে দিয়ে সন্তানকে ধরে আদর করে সুমাদ ঠিক বন্দা বান্ধী যখন মাওলা কে পাওয়ার জন্য এক পাও দুই পাও সামনে পা ভারবে আল্লাহ রব্বুলা আলাম তো চাই রয়েছে যে বন্দাবান্ধাকে আমাকে পাওয়ার জন্য রবানা করছে বন্দাবান্ধী এক পাও দুই পাও দেবে আল্লাহ রহামাত দৌড়াই যাই বন্দা বান্ধবকে তার কুদরাতে করে টাইনের বন্দাবান্ধী কি তার কুদরাতে করলে জায়গা কথা ঠিক না এই আর আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো রমরাজা মাসের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ রসুল সাল্লু আলহিম দুই মাস আগ থেকে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রমজান মাসের গুরুত্ব বুঝাবার জন্য এর ফজিল বুঝাবার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও দুই মাস আগ থেকে আমাদেরকে এই দোয়া শিক্ষা তোমরা এই দোয়া বারবার করো এই দোয়ার মাধ্যমে রমজান মাসের গুরুত্ব তোমাদের ভিতরে উপলব্ধি করো কথা ঠিক নেবে বলতে বলতে গেছে এই একদিন ঘোষণা হয়ে যাবে রমজান ও শেষ তোর শেষ আবার আগামী বছর আসবেন আবার আগামী বছর রমজানের এই এই সুযোগ পাইবেন বহুদূরের কথা এই কোনো কোন জ্ঞানীল কোন কাজ বাকিতে আপনাদের সামনে রোজা সম্পর্কে আমি তোমাদের রোজা ফরস করছি শুধু তোমাদের ভাবে করছি তাই না আগের একেবারে আদম আলা থেকে শুরু করিয়া একেবারে এর মাধ্যমে তোমাদের বিচারে আল্লাহর ভয় পয়দা হবে সবাই বলেন ব্যাপারটা শুনতে খুব সহজ হয়েছে ঠিক না বলতেও সহজ যে আল্লাহ আলমিনের মতো করিয়ে দে আল্লাহর খুদরা ঠিক না প্রথম দিনে একটু বোঝা গেছে যে রোজার ব্যাপারটা কেমন এই যে কষ্ট আল্লাহ রব আলমিন দিলেন এর বিনিময়ে কি করবে আল্লাহর ভয় আল্লাহর ভিতরে পয়দা হবে বন্ধ বান্ধীর ভিতরে পয়দা হবে সবাই বলে আল্লাহ মেলাকুল হাসানা সমস্ত নেকির মুলি হইল খোদার ভয় ভিতরে পয়দা হওয়া যদি খোদার ভয় ভিতরে পয়দা না হয় তাইলে দেখবেন ওই বন্দাবান্দি কোনো দিক বিদিক ঠিক থাকে না ঠিক কথা ঠিক না তাইলে রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় আর আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয় এই সম্পদ যদি অর্জন করতে পারে সে ফলাফলটা কিভাবে লাভ কিভাবে হাদিসের ভিতরে আসছে আল্লাহ আকবর যে একটা গাছের পাতা যদি শুকাইয়া যায় ওই গাছটাকে কেউ যদি ধরিয়ে ঝাঁকা দেয় গাছের পাতাগুলো যেরকম নাকি ঝরঝর করে পই গাছ খালি হয়ে যায় ঠিক আল্লাহর ভয় যার ভিতরে একবার পয়দা হবে তার সমস্ত গুনাগুলো আমুল নামা থেকে আল্লাহ আল্লাহাম এক সম্পদ কথা ঠিক কিনা তাহলে রমজান মাসে রোজার মাধ্যমেই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় বাজান বা ভয় যদি ভিতরে পয়দা হয় আল্লাহ একবার তাইলে আপনি কি হইবেন আপনি কি লাভবান হাওয়া। আল্লাহর ভয় যখন বন্দা বন্ধ হবে তখনই ওই বন্দা বান্দি আল্লাহর থেকে ফিরিয়ে থাকবে আর গুনার থেকে যখন নাকি আল্লাহ তাদের জন্য ঘোষণা তার জন্য আমি ঠিকানা রাখলাম আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয় বা এই রমজান মাসে রোজার মাধ্যমে যত আল্লাহর ভয় ফায়দা হয় এত এত ভয় কিন্তু অন্য কোনো এবাদতে হয় না কথা ঠিক না যেমন আপনি নামাজ পড়বেন নামাজের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে কি পারে না রিয়ে আসতে পারে নামাজের ভিতরে খসুখুসু না থাকতে পারে কি সুস্থি কাহিলি থাকতে পারে এই বিভিন্ন ধরনের নামাজের ভিতরে ভুল ত্রুটি বিভিন্ন সমস্যা থাকতে পারে না না পারে না অন্য এবাততের ভিতরে ত্রুটি থাকতে পারে এই যেটা একমাত্র খালেস আল্লাহরাই অংশীদারিত্ব আসছে কি কথা ঠিক কিন্তু রমজান মাসের রোজা এর ভিতরে কোন অংশীদারিত্ব এই জন্যই বলা হয়েছে আজ সৌমুলি আজ ঝিবি রোজা আমার জন্য আল্লাহ বলতেছেন রোজা কার জন্য এর প্রতিদান আমি মাওলা নিজে দান করবো অন্য কোন এবারতের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিন্তু বলেন নাই নামাজ আমার জন্য এই সতকা আমার জন্য হজ আমার জন্য প্রতিদিন আমি মাওলার নিজে দান করবো এরকম কোন এবারতের ব্যাপারে বলা হয় নাই কিন্তু একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন রোজা একমাত্র আমার একমাত্র আমার জন্য এর প্রতিদান আমি মাওলার নিজেই দান করবো এই রবান দ্বারা ও একটা আলাই দিয়ে বলতেন তার দানের পরিমাণ বড় দানশীল হয় তার কাছে তো মানুষ ওইভাবে আশা করি যায় অনেক সময় আমরা যখন নাকি লোকজন চাই তখন একটা অঙ্ক আমরা টাকা দেই বা একটা কিছু দেই বল হুজুর এই আশা তো করিনি আরো বেশি আশা করছি আল্লাহ বলছেন আমি নিজে দান করবো তাহলে কি পরিমাণ যে দান করবি আল্লাহ ভালো জানে এই কথা ঠিক কিনা এই দানের কোনো সিমা নাই মাসের রোজার মাধ্যমে বান্দি আমাকে পাইয়ে যাবে সব আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে নেন রমজান মাসের রোজা আমার জন্য প্রতিদিন আমি মাল্লাহ নিজেই এর অর্থ কি রমজান মাসে রোজার মাধ্যমে আর কোন চিন্তা নাই সব বন্দাবান্ধীর জন্য হইয়া যাইবে এই কথাটা গুরুত্ব বুঝাবার জন্য আব্বাসন একটা উদাহরণ ওই যে বাদশাহ গোলামের বড় মোহাম্মত করতে একটা এই আর বাকিগুলো যেগুলো আছে কিন্তু না অত মানে শিক্ষা দীক্ষা শত্রুতা সহ অত বেশি কিছু না কিন্তু ওইদের বেশি মহব্বত করে এখন বাদশাগুলো আমরা যখন বলা শুরু করলো বাদশার কানে যখন পচল তখন বাচ্চা পরীক্ষার জন্য ঘোষণা করলেন যে আমি অমুক দিন অমুক সময় আমি স্বর্ণ মুদ্রা সিটাইতে থাকবো যে যত বেশি টোকাইয়া নিতে পারবা ওর মালিক সেই হয়ে যাবা সবাই অপেক্ষা করতেছে বাদশা স্বর্ণ মুদ্রা ছিটাইবে না কি পরিবে সিটেইবে আর নিতে পারলি সে মালিক সবাই প্রস্তুত হয়ে বৈশে আস যখন নাকি নিয়ম অনুযায়ী স্বর্ণ মুদ্রা সিটানো শুরু করছে সবাই খুব তাড়াহুড়ে করে টোকায় টোকাইয়া টোকোর ভরে আর ওই যে বোকা ওই দিয়া তাকাইয়া মানে স্বর্ণ মুদ্রা টোকাটা বাদ দিয়া ও তাকাই রেছে বাসার দিকে অন্য অন্য গুলো বলে দেখছো বলসালাম না বোকা আসলে তো চরম বোকা ও নিজের স্বার্থটাও বুঝতো না যে স্বর্ণমুদ্রা টোকাইতে পারলেই সে মালিক হবে এইটাও সে বুঝতো না ও এত বোকাটা রেসার বাচ্চা এত মহাবাত করে বাদশা তখন ধমক দেবে এ বোকা সবাই স্বর্ণ মুদ্রাই মালিক হয় আর তুমি আমি ভালো করে চিন্তা ভাবনা করিয়ে দেখছি আমি যদি তোমাকে পাইয়ে যাই এ স্বর্ণ মুদ্রা তো কিনছি অল্প একটা কিছু এ তো অল্প কিছু এটা হিসাব নিকাশের মধ্যে না আর যদি আমি তোমাকে পাই এই সমস্ত সব কিছু আমার সব কিছু তার জন্য হয়ে যাই এই রমজান মাসের রোজার মাধ্যমে বন্দা বান্দিকে বন্দাবান্দি আল্লাহকে পেয়ে যাইবে সবাই মিলে সহা এ আল্লাহর বান্দারা তাই যেহেতু রোজার মাধ্যমে পাওয়া যাইবে তাইলে কি আল্লাহকে পাওয়া পাইতে আমরা মামুন রা হাত জায়গায় আল্লাহ দেখু আল্লাহ কবুল করাবেন আল্লাহ হাত হাতনামা আল্লাহ আপনাকে কবুল করে নেন কোন বন্দাবান্ধীর জন্য শক্তি আছে সম্ভব কথা কাল না কিন্তু আজান কোন বন্দাবান বন্দাবান্দির শক্তি নাই আল্লাহ পর্যন্ত পৌঁছা কিন্তু ইমাম পর্দা এক একটা পর্দা পার হওয়া কোনো বন্দাবান্ধীর জন্য সম্ভব তাহলে আল্লাহ আল্লাহকে বন্দাবান্দি পাইবে কেমলে কোনোদিন সম্ভব কিন্তু বাজার যে বন্দাবান্ধীর প্রতি আমার মাওলার রহমতের নজরাই ওই এই জন্য বাজানদেরকে বলব যে বাজান বন্দাবান্দি কোনোদিন আল্লাহকে জোর করিয়া শক্তি দিয়া পাওয়া সম্ভব না কিন্তু সেই বন্দাবান্ধীর প্রতি আল্লাহর রহমতের নজর আসবে সেই বন্দা জন্য সব সহজ হয়ে যায় কি কথা ঠিক না যেমন বিরুদ্ধে যখন দাঁড় করছিল তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই জাদুঘরের সামনের থেকে তার পর্দা উঠেই আল্লাহ রাবুল তাদের সঙ্গে দেখা ওই দেখার মাধ্যমে ওদের ইমান এমন মজবুত হয়েছিল এই ফেরাউন যত চেষ্টা করছে কিন্তু আর ইমান টলাইতে পারে নাই আমার মালিককে দেখি ভালো আমার মালিকের সাথে পরিচয় লাভ হয়ে গেছে যত চেষ্টা করো কি শাস্তি দিল উল্টা এক হাত এক পা উল্টা কাটলো আল্লাহ এক পা তার মালিকের পরিচয় যখন পাইছে তাদের জন্য ওইটা কোনো কষ্ট হয় যে বন্দাবানা কারণ কোনো বন্দাবান্দি সম্ভব না আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব এই শক্তি করে বন্দাবান্ধী আছে এই জন্যই হ্যাঁ দয়া করতেন আমার কোনো শক্তি নাই আমার এরকম কোনো পুঁজিও নাই যেই শক্তির মাধ্যমে যেই পুঁজির মাধ্যমে তোমাকে আমি পাইতে পারি রবাল করে তুমি তোমার রহমতের নজরে দিকে তাকাও যদি রহমতের নজরে একবার তাকাইতে পারে এই আর কোনো চিন্তা নাই আল্লাহর মান্দারও পর্দালে মা বনোরাম আমার আব্বাজান দাদাজান দাদা যান উদাহরণ দিয়া বলতেন যেই মামলার তদবির নাই। ওই মামলারও কিন্তু ওয়াল্লার ফালাইয়া আসছেন অনেক আমার পর্দার আড়ালের মা বোনেরা কাম কাজ ফালাইয়াছেন মাওলা যখন এই তালিম তর্বিয়াতে নিয়ে আসছে সব সময় দেলটাকে ভাঙ্গিয়া দাও সবসময় নিজেকে নিজে ছোট মনে করো बंदारे मा बजाना दुनिया टा के আল্লাহর কিভাবে হে আমার উম্মাতা দুনিয়ার ভিতরে তোমরা এমনভাবে ভাবে চলো মনে তুমি একজন রাস্তার রাস্তার পথি তুমি একজন মুসাফি রাস্তায় জানে আমার স্থলে পৌঁছাই আমার উদ্দেশ্য গন্তব্যস্থলে পৌঁছার পরে আমার যত কিছু সব সুন্দর করব। ঠিক আল্লাহর রসুল বলছেন ও আমার উন্মতটা হইল। একটা ওই মুসাফিরের মতো কোন রাস্তার ভিতরে চলে যেরকম কোনো থাকে না গন্তব্যে যাওয়ার জন্য আমাদের গন্তব্য হলো এই দুনিয়ার ভিতরে চললে আমাদের গন্তব্যে যাব লাগবে এই দুনিয়াটাকে এমন গুরুত্ব দিও না উপরে আখেরাতের উপর তার আমার আব্বাজানের কথা দিয়া বলতো বাজান রে তোমাকে প্রথম চলে ভেসতে নেবে না কিছুদিন যাহান রাগুনে খাটাইয়া মাটাইয়ে ভেসতে নেবে কিভাবে বোঝবা বাজান রে তোমার সামনে দুইটা কাজ আসছে একটা হলো দুনিয়ার কাজ আর একটা হলো আখেরাতের কাজ অনেক পর্দার মা বোনেরা আছে दुनिया काजटा के गुरुत्व बसि देखे क्ष के एके बारे ली ना कर ला मना है जान बोझा माथा चपसे यही अबाधत करूँ जरा मावलार पागल मावलार परिचय पाई जरा दुनिया के को गुरुत्व ही देना खेरा जर का गुरुत्व <coughs> তাদের দেখবেন চলাফেরা কার্যক্রম তারা দুনিয়াটাকে গুরুত্ব দেয় বাজান যারা আখেরাতকে গুরুত্ব দেয় দুনিয়াকে পিছনে রাখে আমার দাদাজানের কথা শুনছি আব্বাজান বলছিলেন যে দুইটা কাজ তোমার কাছে এমনভাবে সামনে আসছে একটা দুনিয়ার কাজ আর একটা হল আখেরাতের কাজ এখন পরীক্ষা শুরু হয়ে গেল मैदान प्रथम शोटे বাস্তবে তার কাজে লাগানো আল্লাহর কুতুভাই তালিম তরবিয়াত করছেন বিশেষ করে আমাদের দায়িত্বশীলদের জন্য কারণ বাজান তেলার দায়িত্বশীল থানা দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যান এরা প্র্যাকটিক্যাল তারা বাস্তবে ট্রেডিং দেওয়ার জন্যই তালিম তরবিয়াতের ব্যবস্থা আল্লাহ কুতুব করে রাখেছিলেন বাজান আপনারা এখানে আসছেন আপনারা দায়িত্ব পালন করবেন এবং আমার অন্য অন্য যারা আসছেন অন্যদিন যারা আসছেন আমার বলবা আল্লাহর এই মিশন কেন এই খেয়ে গেলেন আজকে দেখে তার বাস্তব নমুনা হইল এই তালিম তর্বিয়াতে আল্লাহর ফজল ও কর্মে এক লোক ঠিক মতো থাকার পরে আল্লাহর ফজল ও করমে তার ভিতরে রোজার যে হক যে রোজার যে উদ্দেশ্য আল্লাহ খাস মেহরবানিতে সেইটা বাস্তবায়ন আল্লাহর আমার মাওলা অল্প সময়ের ব্যবধানে তার মহাব্বতার ভিতরে পয়দা করবে এই মোহাব্বত পয়দা করতে হইলে বাজান কতগুলা পথে বাধা আছে অন্তরের রোগ এই অন্তরের রোগগুলা কিন্তু দূর থেকে অন্তর থেকে দূর করা ফরজ আল্লাহ রবাহ আলমিন কোরআনুল কারিমের এক সুরার ভিতরে ফেরায় নয়টা কসম করার পরে বলছেন বাংলাদেশের ভিতরে যত গন্ডগোল দেখা যায় যত আলেমের ভিতরে যত দ্বন্দ্ব দেখা যায় যত পীরে পীরে দ্বন্দ্ব দেখা যায় যত মুফতি মুফতি দ্বন্দ্ব দেখা যায় যত মহাদিস যত মহাদ্দ দেখা যায় যত ইসলামী দলের ভিতরে দ্বন্দ্ব দেখা যায় এর মূল কারণ হইল আত্মশুদ্ধি হয় না কারণ আত্মশুদ্ধি যদি হইত আল্লাহর ফজল ও করমে দেখতেন কোনো দ্বন্দ্ব তো দূরের কথা সেখানে দেখবেন তাদের ভিতরে মিলমিশের কোনো অভাব থাকতো না কারণ আত্মশুদ্ধির মূল অসু নিজেকে গন্ডগোল থাকতে পারে না এই জন্য আত্মার রোগ গুলা দূর করা লাগবে আর আল্লাহ রসুল্লাহ আলাহি সাল্লামকে আল্লাহ রবুল আলম যে পাঠাইলেন তার ভিতরে একটা কারণ হইল। এই তার এর ভিতরে একটা কারণ হইলো আল্লাহ নবী তার উম্মদে আত্মসুদ্ধি করাইবে শুদ্ধি কিন্তু ফরস ম হইতে পারো বড় দায়িত্বশীল হইতে পারো কিন্তু তোমার ধ্বংস অনিবার্য কোন সন্দেহ নয় এই আত্মশুদ্ধি বিশেষ করে যারা দায়িত্ব পালন করবেন বাজান তাদের জন্য আত্ম আত্মশুদ্ধি যদি না থাকে দায়িত্ব পালন করলে সেখানে কোনো দিন বরকত আসে না নিজেকে নিজের ছোট মনে করা নিজের ভিতর থেকে অন্তরের রোগগুলা দূর করা এর ভিতরে একটা রোগের নাম হইল তাক্কাবুড়ি বাজা তাকাবা কাকে বলে আমি বড় আমি পীরের দিক থেকে বড়। আমি এবাদাতের দিক থেকে বড় আমি নামাজের দিক থেকে বড় আমি জেকের আজকারের দিক থেকে বড় আমি দান দাংসৎকার দিক থেকে বড়। আমি জ্ঞানীর দিক থেকে বড়। আমি তাহাজুর নামাজ পড়ার দিক থেকে বড়। আমি কোরআনুল করিমীর দিক থেকে তালাবাদ করার দিকে এবাদাতের দিক থেকে বড় আমি বিভিন্ন বংশের দিক থেকে বড় আমি অমুক সমুক টমুক তমুক এরকম দিক থেকে বড় বাজান যার ভিতরে বড় বড়ো যাররা পরিমাণ টাকা বুড়ি থাকু আল্লাহু একবার আল্লাহর হাবিব বলছেন সে বেহেস্তের ঘেরানো পাবে না আল্লাহর বান্দরা পর্যায় মা বোনেরা বাজার আমি বললাম বলাও বড় সহজ শোনাও বড় সহজ আমল করা বড় কঠিন আবার আব্বাজান রহমাতুল্লা আলাই একটা উদাহরণ দিয়ে বলতেন বলকের বাচ্চা ইব্রাহিম বলকের বাচ্চা ছিলেন আগে যুগে বাচ্চাদের বড় মূল্য ছিল বড় তাদের বড় ক্ষমতা ছিল বলিম বীর আদহামুল্লাহ আলাই আত্মশুদ্ধির জন্য তার পীর সাহেবের কাছে পরামর্শ জন্য গেলেন পীর সাহেব তাকে মুহিত করল বাজান তাকে আল্লাহ এক পরে আত্মশুদ্ধি সহ পুরাপুরি দিনের পক্ষে অবস্থান তৈরি করার জন্য এখন বোঝা মাথায় নিয়ে লাকড়ি টানে বাচ্চা এখন লাকড়ির বোঝা নিয়ে মাথায় টাই না টাই না আহারে যখন নাকি পাঠশালায় নিয়ে ফেলাইয়া রাখে বলে যে পিস বলছিলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এখন পর্যন্ত তার বাদশাহী বলতে পারে না তখন আপনি কি বলতেছেন একজন বাচ্চা সে লাকড়ির বোঝা মাথায় নিয়ে টানে কিভাবে তারা টুসু দি হয় নাই তুমি একটু পরীক্ষা করে দেখবা বা কলে কলে দেখবো তখন যে নাকি লাকড়ির বোঝা বাই দেওয়া তাকে বললো আজকে বললে যখন নাকি কষ্ট কইরা গেল তখন বলে ভাই তারা তারা একটু আমার লাকড়ির বোঝাটা নামাইয়া দেন আমার বড় কষ্ট হইতে আছে তখন সে বলে ভাই একটু ধৈর্য ধরে আমি এই কাজটা শেষ করি তারপরে এই বোঝাটা নামাবো কিভাবে করে তখন হুজুর বলতেছেন দেখছো বিবি। এখন পর্যন্ত তার বাদশাহী বলতে পারে না আবার বাজান তাকে আত্মশুদ্ধির জন্য আবার একটা খেদমতের দায়িত্ব দিল পায়খানা মাথায় করে হাড়িতে বই কুলির যেটাকে বলেন মেথরের কাজ। নিয়ে পায়খানা গোদাম পরিষ্কার করবে আল্লাহ আকবার যখন পরিষ্কার করে কিছুদিন পরে পিসিয়া বুঝুর বলে বিবি এখন এব্রাহিম বিন আ তার বাদশাহী ভুইলে গেছে বলে সেইটা আমাকে দেখানো লাগবে তখন তিনি ইলে দিল ইব্রাহিমের আধাম যখন রাস্তা দিয়ে ময়লা নিয়ে যাবে তুমি তার পাশ থেকে এমন ভাবে যাবা যে এমন ভাবে একটা ধাক্কা মারবা যেন তার মাথা থেকে হাড়ি ফিরিয়া ভেঙ্গে যায় যখন নাকি সে ধাক্কা মালা হারিয়ে পয়ে ভাঙিয়া গেল ওই ময়লা যে ধাক্কা দিলো তার কাপড় চোপড় নষ্ট হইল আর তার তো নষ্ট হইলো দোষ কার যে ধাক্কা দিচ্ছে তারই তো দোষ কিন্তু ওই আল্লাহর বন্ধার পাও জড়াইয়া ধরিয়া কান্দাকে মাফ করার উচিত ছিল ময়লার হারিয়ে নিয়ে রাস্তার নিজ দিয়ে যাওয়া ভাই আপনার কাপড় সাপুর নষ্ট হয়ে গেছে আপনি যদি না এই কথা বলে পাও জড়াই আল্লাহ তখন পিসাবুজুর বলে ওই স্ত্রী দেখছো। তার বাদশাহী ভাগে শতক্ষণ পর্যন্ত একটা বিচিদানা তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন করতেন না পারবে বাজান তার থেকে কোনদিন গাছ ওঠার আশা করা যায় না যে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত মাওলার রহমান কোনদিন ওই বন্দা বান্দির জেলের ভিতরে কোনো দিন এই আমার বাজানদেরকে বলবো আমি অমুক আমি আমি টমুক এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে ততদিন পীরগিরি চলবে মাথুকাড়ি চলবে চলবে গিরি চলবে এই পরিচয় দেয় কয়দিন চক্ষু খোলা থাকবে সেই কয়দিন চলবে কিন্তু যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া ক্ষমতার গরম কই তোমার মেম্বার গিরি কই তোমার চেয়ারম্যান গিরি কই তোমার সুন্দর গিরি কই তোমার শিক্ষার গরম আর এখন তো আর কিছু না ghula allah bade karamabu la o musafir bandogatur বিজানকার কবু রাখে ঠিক আরে ফসাও ফাতার ইব আসব তুমি তো এক কাতরা না পাক পানি সের মানুষ এক এক কাতরা না পানির মানুষ তাও আবার তাওবার ভেজাল পানির মানুষ বাজান বর করিয়া কিলা सुंदर बनाई आल्ला तुम्हें पीर बन आल्ला तुम्हें मुफ्ती बनई तुम गुण ना इतना तोल और दया বলবো পর্দালে মা বন্ধুর কে বলবো আল্লাহ রান করছে তোমার মাথাটা নিজে ছোট মনে করি আদায় করো দেখ আল্লাহ রব আলমীর বর কর আরো বাড়াইয়া দেবে আল্লাহ তোমার পরিঘর সব কিছু তালিম তোর স্যালুসব রহমত্লা করে তুমি রমজানে রহমদ আমাদেরকে নাসিব্লাহ রহমতের রঙ রমজানের সঙ্গে তো বর্তমান দিনদার হিসেবে কবুল করে দেখে কত সাদা দাঁড়িয়ে মানুষ নিয়ে হাত তুললাম হাত তুললাম কত তলবেদেরকে নিয়ে হাত তুললাম কত চাকরি সাকরিদের হাত তুললাম কত দিনদার তোমার বন্ধু বান্ধীদেরকে নিয়ে হাত আমাদের উপরে নাসিম করে নাল আপনাদের সবরি বলেন দয়া মায় করে কবুল করে নিয়েনা আজানা তুজে কুড়ু বানাবাই না ওপলা ভালো নাহানি হু রিল্লা